একটি প্রোগ্রাম করা হয় তাকে বিয়েছে আপনারা জানেন এই প্রোগ্রামটি হচ্ছে যে বাংলাদেশের কাদিয়ারি সম্প্রদায়ের বা কাদিয়ারি ধর্মবিশ্বাসের প্রধান প্রশিক্ষক মোবাইল ইনচার্জ জনাব আব্দুল আবল খান চৌধুরী নামে এক ব্যক্তি তাকে উপস্থিত করা হয়েছে তার সাথে সেখানে উপস্থিত করা হয়েছে মানা সৈয়দ জুলফিকার জুহুর হাফিজাবুল্লাহ এই ব্যক্তিকে উপস্থিত করা হয়েছিল যে তিনি আহ জামাতের পক্ষ থেকে ইমাম মাহাদাশি কাদিয়ানিদের পক্ষ থেকে আব্দুল আবুয়াল খান চৌধুরী আহ কাদিয়ানিদের আফিদা বিশ্বাস নিয়ে আলোচনা করবেন আমি বন্ধুগণ আমি সামনে আলোচনার মধ্যে বলব রসুল সাল্লাহ আলী সাল্লাম পরিচয় দিয়েছেন তার নাম বলেছেন তার পিতার নাম বলেছেন কিন্তু নগরে কাদিয়ান গ্রামে এসে বংশটি স্থাপন করে এবং তার বংশ ছিল মুগল বংশ আসলে কোন হাদিস দ্বারা প্রমাণ হয়নি যে মাহাদিয়ার আগমন করবে মুগলদের থেকে কোনো হাদিসের মধ্যে থেকে আগমন করবে। এবং সে মুগল ছিল শুধু মুঘল নয় আমার বন্ধুকোন আমি স্পষ্ট করে জানিয়ে দিতে চাই ইসলামী আপিদার উপর প্রতিষ্ঠিত ছিল না তারা রাফেজি আপিদার উপর বিশ্বাসী ছিল তাদের পুরা বংশদর রাফেজি ছিল আঠারোশ বিরাশি খ্রিস্টাব্দে সর্বপ্রথম এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সর্বপ্রথম দাবি করলো তিনি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট তার ভক্তদেরকে বলল আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি কয়েকদিনের মাঝেই বেশি দিন নয় তিন বছরের মাঝে আঠারোশো পঁচাশি সালে তিনি বলেন এই বেশি দিনটি কেন সেটা কতদিন পর্যন্ত আঠারোশো সাল পর্যন্ত আঠারোশো সালের শেষ দিকে তিনি নিজেকে দাবি করে বসলেন তিনি বললেন যে আমি হচ্ছি মূলত আমি মেহাদি মানে আমি মেহদি হিসেবে আখ্যায়িত হয়েছি এটি বললেন সুন্দর বিষয় চমৎকার বিষয় হচ্ছে এই কাছে ওহি আবার নেওয়া হয়েছে আরবি ভাষায় কোন ভাষা আরবি ভাষায় এই মির্জা গোলামীর কাছে ওহি অবতীর্ণ হয়েছে তার মাহাবুদ হচ্ছে ইংরেজ তার ওহি হয়েছে ইংরেজিতে কোন ভাষায় ওই অবতীর্ণ হয় তা প্রত্যেকটি বইয়ের মধ্যে উল্লেখ রয়েছে বইও নেই আমার বন্ধুগণ যে বইয়ের মধ্যে সে উল্লেখ করে নাই তার অভি অবতীর্ণ হয় মুসলমানদের মাঝে বিভেদ তৈরি করার জন্য এই কাজটি শুরু করেছে এজন্য তার অহি আসে কোন ভাষায় ইংরেজিতে তার অহি আসে তো যাই হোক ইংরেজিতে আসতেই পারে কিন্তু অহির বিষয় কি অদ্ভুত বিষয় হচ্ছে যে এই। তোমাদেরকে জিহাদ করার জন্য বলা হয়েছিল কিন্তু আমার কাছে আল্লাহ হাব্বুল আলমিন ওহি প্রেরণ করেছেন ইংরেজিতে আর আল্লাহ বলে দিয়েছেন যে জিহাদকে রহিত করে দিলাম বুঝতে পেরেছেন এই দালাল তার বক্তব্য থেকে চিহ্নিত হয়ে গিয়েছে সে মূলত দিয়েছে জিহাদ ফরজা আইন থেকে যাবে ফরজ থেকে যাবে সুতরাং এই মানে মিথ্যা দাবিদার ব্যক্তি তিনি জিহাদকে সর্বপ্রথম তার দায়িত্ব হচ্ছে জেহাদকে রোহিত করা দ্বিতীয়টি আরো হাস্যকর সেটা হলো যখন ইংরেজদের বিরুদ্ধে মুসলমানরা চূড়ান্ত আন্দোলনে যাচ্ছিল যখন মুসলমানরা নিজেদের রক্ত দিয়ে এই ভূখণ্ডকে ইংরেজদের দাবানল থেকে হিংসতা থেকে এই ভূখণ্ডকে মুক্ত করার জন্য নিজেদের রক্ত দিচ্ছিল ভালা করে মুসলমানরা আল্লাহরুল আলমিন তাকে নির্দেশ দিয়েছে যে ইংরেজদের আনুগত্য করা প্রত্যেকটি মুসলমানের পর পর যে আইন করে দেওয়া হচ্ছে আসুন এটি বেশি দিন টিকে নাই আঠারোশো সালের প্রথম দিকেই বলেছে আমি মাসি আল মাহদি যারা রয়েছে তারা মাহমুদ কে বলেছে তারা স্বীকার করে তাদের বক্তব্য অনুযায়ী এখনো জীবিত আছে দুইশো পঞ্চান্ন হিজরি সনে দুইশো পঞ্চান্ন হিজরি সনে পাঁচ বছর বয়সে মোহাম্মদ হাসানি রাহিম তিনি সার্দাবাতে বর্তমান ইরাকের একটা শহরের নাম হচ্ছে আপনারা জানেন কিনা পোড়া পোড়া বাড়ি ছাড়া কিচ্ছু নেই সারদাব তিনি কি হয়েছে আত্মগোপন করে গেছেন পাঁচ বছর বয়সে শিয়া ইমামিয়া এবং শিয়া এশারিয়ারা ধারণা করে থাকে যে তিনি এখানে আত্মগোপন করেছেন সেরদাবাতে সামুরা এর পাহাড়ের গুহা রয়েছে গুহার মধ্যে সেরদাব বলে গুহাকে বলা হয় সেরদাবের মধ্যে তিনি আত্মগোপন করে গেছেন শিয়াদের ধারণা হচ্ছে ক্রিয়ামতের আগে ওই মোহাম্মদ হাসান আজকালি রহমতাল রহমতুল্লা আলাই তিনি আবার বেরিয়ে জন্য প্রত্যেক বছর একটা নির্দিষ্ট সময়ে ওই যে দিন তার মৃত্যু হয়েছে যে দিন তিনি আপনি বেরিয়ে আসছেন হে মাহাদি আপনি বেরিয়ে আসেন তারা কান্নাকাটি করে এটা হচ্ছে শিয়াদের আফিদা কথা বুঝতে পেরেছেন আফিদা হচ্ছে তাদের মাহাদির নাম হচ্ছে মোহাম্মদুল হানাফিয়া এটা দীর্ঘ বক্তব্য আমি আমি যেতে চাচ্ছি না বক্তব্য আর কোন তোমাদের আমি তোমাদের মধ্য থেকে হবে সেই আমির হচ্ছেন কে মেহাদি তিনি হেদায়ের উপর প্রতিষ্ঠা থাকবেন তিনি রাষ্ট্রপ্রধান হবেন রাষ্ট্র প্রধান হবেন আসুন তিনি একজন আমির হবেন যিনি আল মেহদি হিদায়তের উপর প্রতিষ্ঠিত থাকবেন এবং তিনি মানুষদেরকে হেদায়তের দিকে আহ্বান করবেন বুঝতে পেরেছেন এই শাসক তিনি রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবেন এবং তিনি হচ্ছেন মাহাদি কারণ ইমামতের কোনো নেই শুধুমাত্র শিয়ারা আবিষ্কার করেছে শিয়া ইমামিয়া যারা রয়েছে তারা আবিষ্কার করেছে শিয়া ইসনাহ যারা রয়েছে তারা আবিষ্কার করেছে আমাদের মাহাদির ব্যাপারে রসুল্লাহ সাল্লা ইসলাম তার নাম এবং পিতার নাম উল্লেখ করেছে আপনার মাহাদি এ হচ্ছে মির্জা গোলা মাহমদ আর আমাদের মাহাদি হচ্ছে মোহাম্মদ আবদুল্লাহ নামের পার্থক্য হয়ে যাওয়ার কারণে প্রশ্নই আসে যে এই ব্যক্তি মাহাদি হতে পারে বরং যে হাদিসটি আপনি উল্লেখ করেছেন মাহাদাম হবে মহাম্মদ আর মাহাদির পিতার নাম হবে কি আব্দুল্লাহ সুতরাং কেউ যদি বলে থাকেন যে মোহাম্মদ আব্দুল্লাহ ছাড়া অন্য কোন ব্যক্তি মাহাদি তাহলে সে মিথ্যা মাহাদার প্রসন্ত আরেকটি মজার খবর আপনাদেরকে বলবো সেটা হচ্ছে এই গোলাম আহমদ মির্জা শব্দ বাদ দেন এটা ফার্সি শব্দ একবারে বাদ গোলাম আহমদ এই নামটি যারা আরবি ভাষার জ্ঞান রাখে আরবি ভাষায় শুধুটা আরবি ভাষায় এই গোলাম আহমদ এই গোলাম নামে কোন শব্দ ব্যবহার হয় না কোন নেম ব্যবহার হয় না তিনি গোলাম আহমদ আহমদের গোলাম সুতরাং প্রশ্নেই আসেনা যে তিনি কোনোভাবে মাহাদি হতে পারেন মাহাদি হওয়ার কোন যোগ্যতাই তার নামের মধ্যে কিছুই তার নামের মধ্যে কিছুই তিনি হবেন ফাতে সুনির্দিষ্ট উল্লেখ করেছেন হাসান ইমনি আলী রাজি আল্লাহর বংশধর্ মধ্যে অন্তর্ভুক্ত হবেন শিয়া ইমামিয়া বলে থাকে হোসেন এমনি আলী রাজি আল্লাহ বংশধরদের মধ্যে অন্তর্ভুক্ত হবে এটাও ভুল বক্তব্য রসুল কোন হাজির দ্বারা প্রমাণিত হয়নি একটি হাদিস এই মর্মে রয়েছে হাসান এবনে আলীর সাথে তার মুগল সম্পর্ক যদি তৈরি করতে পারেন আপনি ইনশাআল্লাহ পুরস্কৃত হবেন প্রশ্নে আসে না ফাতেমারি আল্লাহনার বংশধ্বের মধ্যে অন্তর্ভুক্ত কবে হলো সুতরাং এই দাবি যে মিথ্যা এটি শুদ্ধ নয় এই দাবিও আপনার কোনোভাবেই শুদ্ধ নয় তার আগমন হবে কোন জায়গায় যে হাদিসটি আপনি ওই আগে উল্লেখ করেছেন যদিও তোমরা বরফের উপর হামাগুড়ি দিয়ে তার কাছে কি ভাই আজ গ্রহণ করবো তার আগমন হবে আল্লাহ আপনি পাঞ্জাব পাবেন কিনা কোথায় পাঞ্জাবের পূর্ব দিকে দামেস্কের সরাসরি পূর্ব দিকে পাঞ্জাব নেই বরং আরেকটি হাদিস হাদিসটাকে একদম হাসান বলেছেন গ্রহণযোগ্য বলেছেন যদিও হাদিসের সনদপুরাটাই আমার কাছে দুর্বল সুনির্দিষ্ট ভাবে তার খুরুজ তার বলছি এটি দুর্বল হাদিস কিন্তু তারপরে যদি এটাকে যারা বলেছেন গ্রহণযোগ্য গ্রহণ করা যেতে পারে তাদের বক্তব্য অনুযায়ী খোরাসান থেকে বের হবে সুতরাং কোথায় খোরাসান কোথায় পাঞ্জাব আপনি কোথেকে খোরাসানকে পাঞ্জাব বানালেন এই মিথ্যা দাবির কোন সুযোগ নেই মাহাদা মানে একটি আরেকটি সাথে মানে ও তো প্রথভাবে জড়িত মাহাদ আগমনের সাথে মাহাদি আসবে তো ঈশা আলী আসলামের হবে এবং আগমন ঘটবে সুতরাং এই দুটি যেহেতু আপনার মাহাদি আসার একশো দশ বছর পর্যন্ত ঘরের আই না আগমন ঘটেছে না ঈসা আলী ঘটেছে তাহলে আপনার এই মিথ্যাবাদী এতে আর কোন দলিলের প্রয়োজন নেই এতটুকুই যথেষ্ট দেশে মিথ্যাবাদী মধ্যে বলেন ততক্ষণ পর্যন্ত এই পৃথিবী বিনষ্ট হবে না অর্থাৎ কিয়মত হবে না আরব তো দূরের কথা কোন ভূখণ্ডের কোন ইউনিয়নের রাষ্ট্র ক্ষমতায় চলে কিনা প্রথম প্রথম পর্যায়ে সে একটা ক্লিনিক মধ্যে ফার্মেসির কাজ করতো আমি তার বক্তব্য দিতে চাচ্ছি না ব্যক্তিগত বক্তব্যের আলোচনার প্রয়োজন নেই আমার বন্ধুগণ কি করবে রাষ্ট্র কমাতে থাকবে এবং আরবের রাষ্ট্র কমাতে থাকবে শুধু তা নয় রাসুল সাল্লাম স্পষ্ট করেছেন ওয়া হাকুম সাত বছর পর্যন্ত শাসন করবে সাত বছর শাসন করেছে এখান থেকে বুঝা যাচ্ছে যে মূলত ইসলামের মাহাদি আর আপনার মাহাদ মধ্যে বড় ধরনের কি রয়েছে পার্থক্য রয়েছে এই মাহাদি যে কত ধরনের চক্রান্তের সাথে জড়িত তার এখনো হেডকোয়ার্টার আজকের দিন পর্যন্ত তার হেডকোয়ার্টার হচ্ছে লন্ডনে এর কারণ কি একটা ব্যক্তি যে ইংরেজদের দালালি করার জন্য ইংরেজদের গোপন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য মূলত এই কাজটি করেছে ঠিক আঠারোশো সালের শেষের দিকে যে আমার পোস্ট চেঞ্জ হয়ে গেছে মিথ্যা অবস্থানটা এমনই হয়ে থাকে তার বক্তব্যের মাধ্যমে কারণ কোন নবী অথবা করবে সকালে একটা দাবি করবে মেঘের কিভাবে না আমার আল্লাহ হব্বুর আলমী এটা কি উপহাস মনে করছেন ঠাট্টা মিত্র মনে করছেন আঠারোশো সালে শেষের দিকে তার বইয়ের মধ্যে এসেছে তিনি বলতেছিলেন যে না আমি এখন মাসি আল মারু ওই মাসি প্রতিশ্রুত মাসি অর্থাৎ পর্যন্ত চলতেছিল এই বিষয় দশ এগারো বছর মতো তিনি মাসিহাল মাহুদ হিসেবে নিজেকে দাবি করতেছিলেন তার অনুসারীরা তাকে মাসিহাল মাহদ হিসেবে আখ্যায়িত করতেন উনিশশো সালের শেষের দিকে তিনি দেখলেন যে না এর মাধ্যমে মূলত মানুষদেরকে নিজের কাছে আনা যাচ্ছে না তখন ইংরেজরা তাকে বলল যে নিজেকে নবী হিসেবে দাবি করেছেন যখন মির্জা গুলাম মহম্মদ কাদিয়ারিকে জিজ্ঞেস করা হলো প্রশ্ন করা হলো আপনারা আপনাদের পরিচয় কি মুসলিম দেবেন না আপনি কোন অন্য কোন পরিচয় দেবেন যেহেতু রাষ্ট্রের সুতরাং আপনি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আমার আপনার অনুসারী যারা রয়েছে তাদের পরিচয় রাষ্ট্রের কাছে কি হবে আপনি স্পষ্ট করে জানেন মির্জা গোলাম আহমদ তখন বলেছে আমাদেরকে আপনারা বলবেন আহমদি বলবেন এখান থেকে এই পার্থক্য হয়ে গেছে যে আপনারা মুসলিম দাবি করতেই পারেন না যেহেতু আপনাদের ইমাম আপনারা যাকে মাসি মনে করতেছেন আপনারা যাকে মাহাদি মনে করতেছেন তিনি বলে দিয়েছেন যে আপনাদের পরিচয় হবে কি আহমদী আহমদী পরিচয় হওয়ার অর্থই হচ্ছে আপনারা মুসলিম নন যদি মুসলিম হতেন তাহলে আপনি মুসলিম পরিচয় দিতে পারতেন যে আমি মুসলিম এখান থেকে স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে এই কথা যে মূলত মুসলিম আপনাদের অনৈতিক, অনুচিত, অসংগত অসাংবিধানিক এবং এটি প্রতারণার মধ্যে সামিল করে শুনতে হয় মুসলমানদেরকে প্রতারিত করার জন্য আপনারা মূলত নিজেদেরকে মুসলিম দাবি করছেন যেহেতু আপনাদের ইমাম খুদ্িজেই বলেছে তিনি বলেছেন যে আমাদেরকে আহমদি পরিচয় দাও খ্রিস্টান রয়েছে বৌদ্ধ রয়েছে আর অন্যান্য ধর্মের অনুসারী রয়েছে আমরা তো তাদেরকে তাদেরকে মুস্তিদ ঘোষণা করো অথবা তাদেরকে মুস্তি ঘোষণা করো তাদের তাদের তাদের পরিচয় আইডেন্টি স্পষ্ট করেছে আমি আপনাদেরকে বলতে চাই বন্ধুগণ যদি কোনো ব্যক্তি আমাদের এই মসজিদ সালাত করে আর কেবলামুখী হয়ে সালাদ করে আর আপনার গরু ছাগল মুরগি যা চবী করেন সবটা খায় একবারে গরু দুইটা দুই তিনটা করে খায় বক্তব্য থেকে এটা বুঝায় এই হাদিসের পরবর্তী অংশের মধ্যে পরের হাদিসে একবারে পরের হাদিসে পরের হাদিসে তিনশো পঁচাশি বলেছেন এর আগে স্পষ্ট করে বলে দিয়েছেন যে ইমান যদি আনার পরে এই কাজগুলো করে ইমার যদি না থাকে কেমন পর্যন্ত যদি কোন ব্যক্তি কাজ করে থাকে তাহলে সে মুসলিম হবে কিনা স্পষ্ট বক্তব্য খুব খেয়াল করেন আপনার হয়তো বলবেন সাইফুল্লা ভাই আর কোন দলিল আছে কিনা অসংখ্য দলিল রয়েছে আমার সময় শেষ হয়ে গিয়েছে বক্তব্য দিতে পারতাম আমি বলতে চাই এ বিষয়ে আপনি দেখেন সুলসাল্লাম ইসলামের সাথে মুনাফেকরা সালা আদায় করত ঠিক কিনা মুনাফেকরা সালা আদায় করতো কিনা কেবলা মুখে হতো কিনা মুসলমানদের জবে করা খেত কিনা মুন আপনি মুসলিম ছিল কিনা একজন ছিল না এজন্য সলাপ আদায় করলেই মুসলিম হয়ে যাবে আমাদের সাথে ব্যাপারটি এমন এর আগে শর্ত রয়ে গিয়েছে ইমান পরিপূর্ণরূপে থাকতে হবে ইমান মাইনাস করে যদি সলাদ সারা জীবন কেউ আদায় করে থাকে এই ব্যক্তি কি হবে না। মুসলিম হবে প্রশ্নী জেনে নিন আপনি ইমানের ক্ষেত্রে থাকে। তাহলে আপনারা ইসরাতে দাবি করার কোন প্রশ্নেই আসে না মুসলিম হওয়ার কোন প্রশ্নই আসে না সুতরাং আপনি কথা বলতে পারেন না যে আপনারা কিভাবে একজন মুসলিমকে কাফের বলেন কিভাবে মুসলিমকে কাফের বলেন যেহেতু তার ইমান নেই এই জন্যই তাকে কাফির বলা হয়ে থাকে আর এই মির্জা ধর্ম বিশ্বাসের মধ্যে পার্থক্য রয়েছে এক নয় সুতরাং আপনারা কিভাবে নিজেদেরকে মুসলিম দাবি করতে পারেন শেষ কথা আল্লাহ রসুল আল্লাহ বলে দিয়েছেন বিশ্বাসের সাথে অপরিহার্য একটি রোখান হচ্ছে তিনি হাত মুন্নী তিনি সর্বশেষ নবী এটা যদি কোন ব্যক্তি বিশ্বাস না করে তাহলে সেই মান্দার হবে কিনা সমস্ত কথাকে যদি মেনে নেয় সমস্ত নেয়ালাদ সমস্ত ইবাদত কে মেনে নেই শুধুমাত্র খাতমুর নবুয়া নবী সালামের খাতমুল নবুয়াকে যদি কেউ অস্বীকার করে আল্লাহ কসম করে বলছি সে ইসলামের মধ্যে থাকতে পারবে না ইসলামে তার সামানিত অংশ নেই সুতরাং এখানেই মিলছে গোলাম আহমদ সুল্লাহ সাল্লাহাম হাদিসের মধ্যে খাত্ম নবুহতের কথা বলে দিয়েছেন এরপরে খাতামী খাতামুলনী ইনা তারপরে সৈবী হাদিসের মধ্যে বলে দেন এর অর্থ কি এর অর্থ হচ্ছে আমার পরে আর বলুন সুতরাং আপনার কাছে অর্থ জানতে হবে না গোলাম আহমদ আপনার কাছে নয় বরং এটাও কুফুরি রসুলের নির্দেশনা পরিপন্থী আল্লাহবুল আলমিন আপনাদেরকে হৃদায় দান করুন আপনাদেরকে সবুজ দান করুন যাতে করে বুঝতে পারেন যে মূলত আপনাদের এই দাবি মিথ্যা আপনারা যে বিশ্বাসের উপর রয়েছেন ইসলামী বিশ্বাস থেকে এগুলো বিচ্ছুত অনেক অনেক দূরে আকুলোলা হু হু রাখি